ইবনু আবু মুলাইকাহ রহমতুল্লাহ আলহী হতে বর্ণিত তিনি বলেন একবার মুয়াবিয়াহ রদিল্লাহ তু আলাহন ঈশার সালাতের পর এক রাকাত বিতরের সালাত আদায় করেন তখন তার নিকট ইবনু আব্বাসের আজাদকৃত গোলাম হাজির ছিলেন তিনি ইবনু আব্বাস রদুল্লাহ তু আলাহন এর নিকট ঘটনাটি বর্ণনা করেন তখন ইবনু আব্বাস রদুলিল্লাহ তু বললেন তাকে কিছু বল না কেননা তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাসাল্লাম এর সাহচর্য লাভ করেছেন